হ্যাঁ আমরা সালাদ সংক্রান্ত বিষয়ে আলোচনা করি আর আর এখন যে বিষয় নিয়ে আলোচনা কর মধ্যে দেখা যায় অনেক সময় আমরা যখন জামাতে সালাদা হওয়ার যে ফয়লা খাতারও অসম্পূর্ণ রাখিয়া ফরি আরেকটা খাতার শুরু যায় অনেক সময় দেখা যায় যে আমরা আগে বিষয় আলোচনা করছি যে অনেক সময় মানুষ তাড়াহুড়া আইন দৌড়িয়া আইন আইয়া খাতার স্টার্ট করিয়ে দেখা যায় যে আগর খাতার সে ফুরা কিনা না এটা একটা খাতার শুরু করিয়ে দিন দৌড়িয়া তারপরে আপনি দৃষ্টি আইয়া তারপরে খাতার আগের খাতার ফোরা করত খাতার যদি সঠিক না হয় তাহলে সালাদ বিশুদ্ধ হইতে নয় রসুদ সাল আলিয়া হয়েছেন সুনানা নিসাইদ সহিদ সালাদে বর্ণিত হইছে ইমাম ইমনে খোজাইমা এবং ইমাম হাকিমাও বর্ণনা করছেন যে ব্যক্তি খাতার মিলিত হল যে ব্যক্তি খাতার মিলিত হলো সে আল্লাহর লগে সম্পর্ক জড়িয়ে দিল আর যে ব্যক্তি খাতারে বিচ্ছিন্নতা সৃষ্টি করল সে আল্লাহর লগে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিল আল্লাহ একবার মানে খাতার এত গুরুত্বপূর্ণ করা ওই লোকের আল্লাহর লগে সম্পর্ক সৃষ্টি হওয়া আর খাতার বিশুদ্ধতা বিশুদ্ধতা যদি না থাকে খাতার ধারাবাহিকতা যদি না থাকে খাতার যদি বিচ্ছিন্নতা থাকে তাহলে আল্লাহর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে দি আল্লাহ সুন্নত আমরা এই খাতার সোজা করার ব্যাপারে আমরা যেন সচেষ্ট হই এবং খাতার সোজা করার ক্ষেত্রে আমরা সমাজে একটা বিষয় লেগিয়া রসদাল্লা সাল্লামর হাদিস থেকে প্রমাণিত সাহাবাহিকের মানে তারা কিতাকর্তা ফাওয়ার লাগে ফাওয়া খাদের লাগে খাদ মিলে ইয়া খাতারের সোজা কর্তা রসুল্লাহিস যে খাতার যদি সোজা না হয় তখন কিতা হয় এই ফাঁক দিয়া শৈতান যায় আমরা সমাজের লোকের খাতার ফাঁক করে দাঁড়ান একজন সদরি সাহাব খান সাহ একজন আমরা এটা ট্রেডিশন হয়ে গেছে এবং আমরা অনেক সময় মশলাও খাওয়া হয় যে ওলা খুললে উইব এই হিলা নাই ওটা নাই মানে সহিদ পাওয়ার ও তাল মানে জোড়াতালি দিয়ে চাইন যেটা সমাজের চলে রটা ঠিক আছে অনেক সময় দেখা যায় যে খাতার খাতার মিলিয়ে দাঁড়ানি গেলে অনেক সময় বেশি সাফা সাফি করিয়া নামাজ মানতে তো যাওয়াতে নামাজ মানি আপনি খাতার সুদ্ধ এবং এটাই লগিয়া নামাজ আদব আল্লাহ সুন্ন আমরা বুঝার তো অভিযান তারপরে এলগিয়া যে আমরা যখন খাতার দাঁড়াই সময় প্রশ্ন করা হয় যে অনেক মানে সুন্নারে নামানব লাগিয়া বা সুন্নার বিপরীতে অনেকে কই হে খাতার অনেক বেশি যদি তুমি খাতার মিলানি যাও গিয়াতে তোমার ফাওয়ার তলে দিয়া যাইব শানা ও জুবিল্লা সুস না আমি কিন শতান জায়োল গিয়া দুইজনের ফাঁকে দিয়া ফাওয়ার তলে দিয়া যায় না কিন্তু আমরা সময় অনেক সময় দেখা যায় যে শশুরের সুন্নারে এভয়ড লাগিয়া হি বাইদি করলে তো আর কিছু বাইর কিছু বাইক হলে গীতা করেন যে যখন দাঁড়াইতে ফাও বেশি করে মিলাইয়া দাঁড়াই দেন এইটাও সুন্নার বিপরীত আপনি ফাও লাগে ফাও লাগাইল বা ফাও বড়ো করে লাগাইলে আপনার খাদ লাগতো না কিন্তু হাদিস আইসে ফাও লাগতো খাদও লাগত সাহা বাইকেরামলে গীতা করতাম বুখারির যে বর্ণিত হয়েছে এই বর্ণাটা হাদিসে শুস লাগছিল খাতার করো আর আমরা স্বাভাবিক যার শরীরের মাফ অনুযায়ী ঠিক করতে হইব তখন ফাও লাগবো খাদও লাগবো এবং সুন্দরভাবে খাতার বন্দি হওয়া দেইব আল্লা সুহানা তালে আমরা যখন জামাতে সালাদা করি তখন অসুস্থ হিসাবে অনুসরণে যথার্থভাবে সালাদ আদা করার তৌফিক দান হরকা ওসালিন